কিতাব উত্তেদ এর ধারাবাহিক দর্শ মনোযোগ সহকারে একটু শোনার চেষ্টা করি এর পূর্বে আমরা কিতাবুত্তিদের চারটি দর্শ শুনেছি কিতাব উত্তেদ থেকে পঞ্চম দর্শ আমরা শুনব আজকের এই পঞ্চম দর্শ লেখক রহেমা হল্লা তিনি যে অধ্যায় বেঁধেছেন বাবু ফজল ও মিনাজ কফিন তাও হেদের ফজিলত মর্যাদা তাৎপর্য এবং তাও হেদ মাধ্যমেই মানুষের অপরাধগুলি গুণাগুলিকে মোচন করে নেওয়া সম্ভব হয় এ প্রসঙ্গেই আজকের এই অধ্যায় এ অধ্যায় মূলত দুটি জিনিস রয়েছে একটি হলো ফাজলত তাও হেদ তাও হেদ এর যে ফজিলত তাও হেঈদের মর্যাদা তাও হেঈদের গুরুত্ব তাৎপর্য তাও হেঈদের সোয়াব প্রতিদান দ্বিতীয় হলো ওয়ামায়ুক তাওহীদ এর মাধ্যমেই মানুষের অন্যান্য অপরাধগুলিকে মোচন করে নেওয়া সম্ভব হয় আসুন আমরা লেখক রহমাল তিনি এ অধ্যায় বেঁধে তাওহ এর ফজিলত এবং তাওহ এর গুরুত্ব তাৎপর্য আমাদেরকে বুঝাতে চাচ্ছেন যেটি বুঝে আমরা তাওহেদের প্রতি উদ্বুদ্ধ হবো তাওহকে ভালোভাবে জানার তাওহেদকে ভালোভাবে বোঝার আমরা চেষ্টা করব যার ফলে আমরা হয়তো ইনশা আল্লাহ তাওহীদের উপর প্রতিষ্ঠিত হতে পারবো এবং তাওহীদ বিধ্বংসী অপরাধ থেকে বেঁচে আমরা আল্লাহ সুবাহা হাতার কাছে যে মহা পুরস্কার সে জান্নাত সে জান্নাত লাভ করতে পারব আসুন প্রিয় বন্ধুরা লেখক রাহেমাহুল্লাহ তিনি সর্বপ্রথমে শুরু করেছেন একটি গুরুত্বপূর্ণ আয়াত দিয়ে যে আয়াতে তাওহীদ এর বিশাল ফজিলত ফুটে উঠছে আল্লাহ রব আলমিন বলেন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون. اللَّهَ رَبُّ لَعَلَبِينَ سُرَةً عَامِ إِرْبِرَشْنَا بَرَعَيَةِ بُلْسِن الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون. যারা ইমান এনেছে এবং তাদের ইমানকে জুলম এর সাথে সংমিশ্রিত করেনি এমন ব্যক্তিদের জন্যই রয়েছে আল আম নিরাপদ তারাই হল নিরাপদে জীবন যাপন করবে ইহকাল ও পরকাল ও মুহতাদুন এবং তারাই সঠিক পথে প্রদর্শিত তারাই প্রকৃতপক্ষে হেদায়ত পেয়ে থাকি। এ আয়াতটি যখন নাজিল হয় সেই সময় আল্লাহ রাবুল আলমিন এ আয়াতে যে জুলমের কথা বলেছেন নেই। তাহলে তো আমরা ইমানদারও হতে পারিনি সত্যিকারী হেদায় তো সত্যিকারী পাইনি আল্লাহ রসুল সাল আলি হুসালাম তখন তাদেরকে বললেন যে আসলে তোমরা এ ধরনের কেন বুঝতেছো তোমরা কি লক্ষ্য করি عبد صالح لقمان عليه السلام تنكي بولتن ارتات الله رب العالمين لقمان عليه السلام ارماد دمجة تبولتن سورة لقمان يا بنية لا تشرك بالله إن الشرك لظلم عظيم لقمان تار پريبط شو كيف پو دس دتن بولتن تهي پريبط شو لا تشرك بالله تمي الله سبحانه وتعالى رشتكونا شريك كوربنا تارشتكونا انشي استابن كوربنا كارون إن الشرك لظلم عظيم আল্লাহ সুবাহ সবচেয়ে সবচেয়ে বুঝিয়া দিলেন যে আসলে জুলম দ্বারা এখানে একজন আরেকজনের হক অধিকার বা জুলুম করে থাকে যেটি সেটি উদ্দেশ্য নয় এখানে জুলম দ্বারা উদ্দেশ্য হলো শির্ক অতএব এ আয়াত আমাদেরকে তাওহীদ এর যে মর্যাদা তাওহ যে ফজিলত এবং তাওহ এর যে উপকারিতা সেটা আমাদেরকে অবশ্যই শের থেকে বিরত থাকবে কারণ শের কে লিপ্ত হয়ে যাবে তখনই তার তাওহিদ ঠিক থাকবে না তাওহিদ বাতিল হয়ে যাবে তাহলে এ আয়াত আমাদেরকে স্পষ্ট ভাবে প্রমাণ করে দিচ্ছে তাওহীদ এর কত ফজিলত রয়েছে তাওহিদ এর কত গুরুত্ব তাৎপর্য রয়েছে বরং হেদায়ত পাওয়ার জন্য প্রতিষ্ঠিত প্রথম শর্ত তাওহিদ এর উপর প্রতিষ্ঠিত থাকতে না পারে তাহলে সে ব্যক্তি কখনোই সে পেতে পারে না কখনো সে জান্নাতের পথেও পরিচালিত হতে পারে না প্রিয় বন্ধুরা আসুন লেখক রাহেমা হল্লাহ তিনি এ আয়াতটি নিয়ে এসে তিনি তাওহীদের যে তাৎপর্য তাওহিদের যে ফজিলত তাওহীদের গুরুত্ব তিনি বোঝাচ্ছেন এরপরে লেখক রাহিমাহুল্লাহ তিনি আরেকটি সুন্দর হাদিস নিয়ে এসেছেন যে হাদিসটি সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে এসেছে হাদিসটি প্রসিদ্ধ সাহাবী উবাদাহ ইবনে সামিহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান শাহিদা আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আন মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু ওয়া আন ঈসা আব্দুল্লাহি ওয়া রাসূলুহু যে ব্যক্তি এই সাক্ষ্য প্রদান করে যে আল্লাহ সুবাহ তিনি এক ও তিনি ব্যতীত আর সত্যিকার মাগুদ নেই ওয়াহু তিনি এক অদ্বিতীয় তার কোন রকমের কোন দিক থেকে তার শরীর নেই শরিক নেই তার রুবিয়াতের ক্ষেত্রে শরিক নেই তার ক্ষেত্রে। নেই তার আসমা ওর ক্ষেত্রে যে প্রকার সম্পর্কে আলোচনা করেছি সকল দিক থেকে আল্লাহ সুবাহন তালা শের মুক্ত তিনি এক ও অদ্বিতীয় সত্যিকার মাহবুদ এ বলে যে স্বীকৃতি দেবে সাক্ষ্য প্রদান করবে সাথে দ্বিতীয় বিষয় হল ও আন্না মুহাম্মদ আব্দুহু এবং এই স্বীকৃতি দিবে যে মুহাম্মদালাম তিনি হলেন আল্লাহ এবং তিনি আল্লাহ হয়েছেন আব্দুল্লাহ আর এই সাক্ষ্য দিবে এই স্বীকৃতি দিবে যে ঈসা আলি তুয়া আজকে বিভিন্ন জন বিশেষ করে যারা ঈসা আলি সাল্লা সালামের অনুসারী বলে দাবিদার তারা কেউ ঈসা আল্লি হিসালাতামকে আল্লাহ ছেলে হিসাবে মনে করে কেউ আল্লাহ হিসাবে মনে করে কেউ আল্লাহর সমকক্ষ হিসেবে মনে করে বিভিন্ন ধরনের তাদের মাঝে ভ্রান্তিকর বিশ্বাস রয়েছে কিন্তু তা নয়। বরং আব্দুল্লাহ একজন প্রকৃত মমিন ব্যক্তি সে বিশ্বাস করবে যে ঈসা আলি ইসালাতাম তিনি আল্লাহ নন আল্লাহর ছেলেও নন বরং তিনি হলেন আব্দুল্লাহ আল্লাহ সুবাহ তিনি হলেন বান্দা ওয়ারাসোল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তিনি রাসূল হিসেবে প্রেরিত হয়েছিলেন আব্দুল্লাহি ওয়া রাসূলু ওয়া ক্বলিমাতুহু আলকাহা ইলা মারইয়াম ওয়া রুহু মিন এবং ঈসা আলাইহিস সালাতু ওয়া সালামের বিশেষ যেগুলি বৈশিষ্ট্য সেগুলি হলো তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুন ফায়াকুন এই বানির মাধ্যমেই তিনি জন্মলাভ করেছেন এটি আল্লাহ রে আল্লাহা আলহাত আল্লাহ সুহান সৃষ্টি করেছেন সেগুলির মধ্যে তিনিও একজন এই তৃতীয় বিষয়টি স্বীকৃতি দেবে। আর স্বীকৃতি দেবে ওয়াল জান এবং স্বীকৃতি এও দিবে যে যান তা হক জান্নাত আল্লাহ আল্লাহ আলামিন যারা সৎকর্মশীল তাদের জন্য আল্লাহ জান্নাত রেখেছেন এবং আছে এবং জান্নাতে তারা প্রবেশ করবে হল আবার এবং দিবে এটা যে আল্লাহ সুবহানা তালা যারা তাওহিদ পথে থাকবে না শেরকের পথে চলবে আল্লাহকে অবাধ্য হয়ে জীবন জীবনযাপন করবে আল্লাহ সুবাহান হুয়া তালা তাদের শাস্তির জন্য নির্ধারণ করে রেখেছেন তৈরি করে রেখেছেন সেটি হলো জাহার্নাম পাঁচটি বিষয়ে যে ব্যক্তি স্বীকৃতি প্রবেশ করাবেন প্রিয় বন্ধুরা এ হাদিস একটি গুরুত্বপূর্ণ হাদিস যে হাদিস আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে কোন ব্যক্তি যদি সর্বপ্রথম সে স্বীকৃতি দেয়লা আল্লাহ ব্যক্তির জন্যই আসলে আল্লাহ রসুল সাল আলী হোসালাম এই স্বীকৃতির সাথে বাকি স্বীকৃতি যে দেবে তার জন্যই এ জান্নাত এর সুসংবাদ আল্লাহ রসুল সাল আলী হোসালাম দিলেন আসুন আমরা এই হাদিসটিকে নিয়ে এবং অধ্যায়ে আরো যে বিষয়গুলি রয়েছে সে বিষয়গুলি নিয়ে আরো সুন্দর আলোচনায় ফিরে আসব আশা করি শুনছেন এবং শুনবেন আল্লাহ ও সালাম আলিকুম রহমতুল্লাহ রমজান হল রহমতের মাস উল্কাজ করেছেন রমজান ও কারো ফলপ্রসূ আরো বেশি পুরস্কার ময় আমার সাথে থাকুন এই পবিত্র রমজান মাসের প্রত্যেকটা দিন দেখুন এক ঘন্টার বিশেষ অনুষ্ঠান রমজান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 मानुषे सब समस्या विश्व मानवतार महान सम्पद शेख अब्दुर रहमान मदानी आसन कुरान दिए जीवन गड़ी पर السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله أمرا اكتشون دور علاقناه شلام شتی هلو كتاب التوحيد اير دارا بحيك علاقناه پنچم درس اج كي أمرا منجقشو كاري شتی درس شن چلام پريو بندورا اشون چطو بيروتیر پار ابار أمرا امدر شتی درس اير باقی آنگشو تکو پرنه کرنه شتی درس امرا شن چلام اكتی گروت تپرنه حدیث جي حدیث আল্লাহ সোহান পক্ষ থেকে রাসুল সাল তুলে ধরেছেন সে বিষয়টি হল তাহ যে ব্যক্তিদে আল্লাহ স্বীকৃতি দিবে তা হল মোহাম্মদ সাল আলী হুসাল্লাম তিনি আল্লাহর বান্দা এবং তার রাসুল রিসা তিনি আল্লাহর বান্দা এবং তার রাসুল আল্লাহ রাবুল্লাহ আলম্বিন তাকে বিশেষভাবে বিশেষ নির্দেশে তাকে সৃষ্টি করেছেন এবং জান্নাত এটি হলো হাফ সত্য জান্নাত রয়েছে এবং এই স্বীকৃতি দেবে পঞ্চম হলো সেটি হলো সত্য যাহার নাম আল্লাহ স্থান এই স্বীকৃতি দেবে যে ব্যক্তি আল্লাহ রাবুলি আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন তার আমল যে ধরণেই থাকুক না কেন তার আমল যে ধরণেই থাকুক না কেন এর অর্থ হলো এই মানুষের আমলগুলি গুলি সাধারণত তিন ধরনের হতে পারে साधारण तीन धरण होते प्रथम भलोता हलो खराब भलो हम तो असुविधा नहींना खराब जी जानना जाते तो यह खराब अमगर तीन धरण होते खराब अमलगुली आज तीन धरण होते एक हलो सगीरागुना छोट गुणार खब अमल द्वित हलो कबीरा गल और तृत्य हलो एम अपराधे আমলগুলি এমন খারাপ আমলগুলি যেগুলির কারণে মানুষের ইমান নষ্ট হয়ে যায় মানুষের তাওহেদ বাতিল হয়ে যায় সে ইসলাম থেকে একেবারে বের হয়ে যায় সেই আমলগুলির মধ্যে হলো যদি কেউ নিজেকে ইমান বা ইসলামকে অস্বীকৃতির কোনো ঘোষণা দিয়ে থাকে সেটা দিয়ে হতে পারে অথবা কেউ যদি সেরকে আকবার বড় সেরকে লিপ্ত হয়ে যায় তাহলেও তার ইমান বাতিল হয়ে যায় তো যতক্ষণ কোন ব্যক্তি এ ধরনের নিজেকে ইসলাম থেকে বের হয়ে গেছে এ ঘোষণা দিবে না অথবা বড় শিরকের মধ্যে সে লিপ্ত হবে না চাই সে সাধারণ অন্যান্য মধ্যে লিপ্ত কবিরা গুণের মধ্যে লিপ্ত হয়েছে কিন্তু সেই ব্যক্তি যদি তার আজীবন উপর বিশ্বাসী হয়ে থাকে এবং উপর প্রতিষ্ঠিত হয়ে থাকে যার ফলে সে বড় সের কোনোদিন লিপ্ত হয়নি এ অবস্থায় যদি সে মারা যায় তাহলে ইনশা আল্লাহ তার দুটি অবস্থা হতে পারে হতে পারে আল্লাহ রাবুল্লাহ আলামিন সেই অন্যান্য কবিরা গুনা তাকে ক্ষমা করে দিয়ে সেই কবিরা গুণাগুলি জাহান্নে এরপর আল্লাহ রাবুল্লাহ আলমিন তার সেই তাউহিদের বদৌলতে তাকে বের করে আল্লা সুবাহান তাকে জান্নার দান করবেন অথবা হইতে পারে মানুষের মাঝে হয়তো সগিরা গুণাগুলি রয়েছে এবং সেই তাউহিদের উপর প্রতিষ্ঠিত সে অন্য কোন কবিরাগুনায় নেই অথবা এমনকি লিপ্ত হয়নি অথবা কিছু অন্য কবিরাগুনা হয়েছে কিন্তু এর উপর থাকার কারণে আল্লাহ সুবাহ তাকে মৃত্যুর পরে সরাসরি জান্নাত দান করবেন প্রিয় বন্ধুরা এফজিলত কিশের মূলত এফজিলত হলো একমাত্র সে তাওহিদের সে ব্যক্তি যখন তাওহিদের উপর প্রতিষ্ঠিত ছিল তার ইমান আল্লাহ সুবাহিয়া সেই ওয়াহের একটি গুরুত্বপূর্ণ হাদিস সেটাতেও তাহিদের ফজিলত বোঝানো হচ্ছে মূলত লা ইহা ইল্লাল্লাহ এ বাক্যটি হল তাওহীদের বাক্য এলাহ ইহা ইল্লাল্লাহ যে মুখ দিয়ে বলবে এবং যে এটাকে দিয়ে মৌখিক ভাবে স্বীকৃতি দিবে সাক্ষ্য দেবে এবং এর অর্থ অনুযায়ী যে বাস্তবায়ন করবে সেই ব্যক্তি আসলে বিশ্লেষণ সামনের পরবর্তী অধ্যায়গুলিতে ইনশা আসবে তবে সংক্ষিপ্ত কথা হলো ইলাহা ইল্লাহ এর সঠিক বাংলায় অর্থ আমরা করে থাকি বা করতে পারি যে আল্লাহ সুবাহানা হওয়া আলা ব্যতীত সত্যিকার আর কোনোদ নেই আর কোন মাবুদ নেই মানে মানে হলো আল্লাহ সুবাহ আলা ছাড়া আর কারো জন্য আমি কোন রকমের এবাদত সম্পন্ন করব না আল্লাহ সুবাহ ছাড়া আর কারোর জন্য আমি দেব না আল্লাহ সুবাহ ছাড়া আর কারোর জন্য আমি অন্য কোন আবাদত সম্পাদন করব না এটাই হচ্ছে প্রকৃতপক্ষে ইলাহা ইল্লাল্লাহ এর প্রতি স্বীকৃতি দেওয়া এবং এলাহ ইহা ইল্লাহ এ সাক্ষ্য দেওয়া ওলা ইলাহা ইহ এর প্রতি ইমান আনার বিষয় মূলত কালিমা ল মানেই হলো তাও হিদ কালিম আল্লাহ ইল্লাহ এটি হল তাও জন্য সে আবাদত আর কখনো করতে পারেনা আল্লাহ সুবাহা আলা ছাড়া কারো কাছে সে আবেদন নিবেদন কখনো উপস্থাপন করতে পারে না বা আবেদন নিবেদনের হতে পারে না যে ব্যক্তি ইহা ইহ বলবে তাকে একমাত্র আল্লাহ অনুযায়ী তাকে অবশ্যই দূরে থাকতে হবে কারণ একজন ব্যক্তি লাহা ইল্ল্লাহ এর মাধ্যমে ইসলামে প্রবেশ করে কোন ব্যক্তির পক্ষে কোনোদিন ইসলামে প্রবেশ করা সম্ভব নয় যতক্ষণ না সে লাহা ইহ वक््य स्वीकृति देहा साल गुरु जल्दी वाक्य टी भा बुझे स्वीकृति ना दे वक््य टी से मेने ना तो व्यक्ति पक्षे कम प्रवेश सम्भव नए जदिवम सब क्षेत्रीय কারণ এলা ইলাহা ইহা এ বাণীটি হল তাও এটাই হল ইসলামে প্রবেশ করার বানি ঠিক ভাবে যদি সে স্বীকৃতি না দেয় এ বাক্যর প্রতি যদি সে আস্থাশীল না হয় এব প্রতি যদি সে বিশ্বাসী না হয় যত রকমের আবাদত সেগুলি করা সত্ত্বেও ইলাহা ইল্লাহ না হলে সে ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না সেই জাহান্নাম থেকে বাস্তে হলেও তাকে একটি পথ সেটি হচ্ছে এ কালিমা লাই ইহা ইহ এই তা বাণী এ তাহিদের প্রতি আস্থাশীল হয়ে এ তাহেদের প্রতি বিশ্বাসী হয়ে এ তাউিদের প্রতি ইমান এনে এবং এ তাহিদের অনুযায়ী কাজ করে সেই বাণী থেকে আমাদের কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে একটি বিশাল ফজিলত সেই ফজিলত টি হলো এই যে আল্লাহ সুবাহ এর অর্থই হলো আল্লাহ সুবাহ তাওহিদ এ তাওহীদের প্রতি যে ইমান আনবে এবং এ তাহিদের প্রতি যে আস্থাশীল হবে তাহলে তার পক্ষে সম্ভব হবে আল্লাহ সন্তুষ্টি কামনা করা এবং সম্ভব হবে তার পক্ষে ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকা এবং সম্ভব হবে সেই ব্যক্তি হেদায়তের প্রতিষ্ঠিত থাকা সম্ভব হবে সেই ব্যক্তির জান্নাতে যাওয়া এবং জাহান্নাম থেকে বাঁচা যেমন একটি গুরুত্বপূর্ণ হাদিস এসেছে আল্লাহ রসুল সালাহ আলি সাল্লাম বলছেন যে হাদিসটি আহ এসেছে এবং সহি মুসলিমও এসেছে আল্লাহ রসুল সাল্লাম বলছেন আহ প্রসিদ্ধ তিনি বলছেন জাহান্নকে হারাম করে দিয়েছেন কার জন্য ওই ব্যক্তির জন্য মনকা ইহ যে ব্যক্তি লাহ বলে স্বীকৃতি দেয় ইল্লাল্লাহ মুখ দিয়ে উচ্চারণ করে এবং আমাদের সমাজে আমরা অনেক পেয়ে থাকি অনেকজনকে দেখা যায় কেউ দিনে এক হাজার বার জেকের করে কেউ সন্ধ্যায় লাহ দুই হাজার বার করে আবার মুখ দিয়ে যখন তখন লাহ উঠতে বের হতে থাকে মানুষকে দেখানোর জন্য মানুষকে শোনানোর জন্য যে মানুষ আমাকে বলবে যে আমি অনেক জেকের করি আমি অনেকবার ল ইহা ইহ পড়ি বা আমার মুখ দিয়ে শুধু বের হতেই থাকে আল্লাহ আকবার যদি এই অবস্থায় হয়ে থাকে তাহলে জেনে নিতে হবে সে মুখ দিয়ে লাই ইহাই বলতেছে কারণে তার এ আমলটি হবে একটি মানুষ দেখানো ও শোনানোর জন্যই এ আমলটি হবে একটি শের আমল যে শের আমলের কারণে তাকে জান্নাত দূরের কথা তাকে যেতে হবে জাহান্নামে তাই আসুন আল্লাহ রসুল সাল্লাহ يقولون <تصفيق> أنه يبتغي بذلك وجه الله عندما يقولون الله سبحانه وتعالى سنتشتر لكي شدو لا إله إلا الله بول بي شدو مقدية بلا ناوي أشالي يتبول بي اير ارتبوز بي انو دهبن کر بي ابن اتا دي جعا قرادر كار شكولي شكور بي تاهولي الله رسول صلى الله عليه وسلم بول چين جاء الله رب العالمين تار جنة جانناتك حرام کر دبين لا إله إلا الله এই বিষয়টি সম্পর্কে যখন আমাদের সঠিক জ্ঞান হবে এই বিষয়টি কারণ এই বাক্যটি লাহা ইহ বুক দিয়ে বলা মানেই হলো শুধু আল্লাহ সুবাহ আল্লাহ তৌহিদের উপর প্রতিষ্ঠিত হতে হবে আল্লাহ সুবাহন আল্লাহ তৌহিদ জেনে সেটি মেনে জীবনে বাস্তবায়ন করতে হবে এবং যত রকমের এলা ই পরিপন্থী বিষয় রয়েছি সেগুলি হলো শের চাই সেই বরসের হোক বা ছোট শের সেগুলি থেকে বিরত থাকতে হবে আসুন প্রিয় বন্ধুরা আমাদের আজকের দর্শের সময় প্রায় শেষ হয়ে এসেছে আমাদের এ অধ্যায়ে আরো কিছু হাদিস রয়েছে এবং এ অনেক কিছু আমাদের এর পরে ষষ্ঠতম প্রতিষ্ঠিত হতে পারি শের থেকে বিরক্ত থাকতে পারি আল্লাহ এর মাধ্যমে আমাদেরকে জান্নাত দান করুন আমিন আসসালাম ए और थेर शाठीक ब्याबोहर करा हो ले परोकले एर पुरी पूर्ण प्रुतिदान पावा चाबे या अईयुहा लदीन आमनू अन्फिकू मिन मा रजकनाकू मिन कबल अन्यातिया योमुला बैउन फीहि वला खुल्लतू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 जकत दान अर्थ पल रायन बैंक सतचलिसोड बेमिंग नम्बर शून्य SORT CODE उ तीन शून्य शून्य शून्य आठ तीन सुफ्टई जिबी टा TV मेल कर মানবতার সমাধান আসসালামু আলাইকুম আহমতুল দুরীর কাছে রগনিত অসংখ্য আমাদের দর্শক ভাই বোনদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের এই কোরআনের আয়োজন আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি সম্মানিত ভাই বোনেরা আমরা আহজাবের বাস নম্বর সুরাতের ভেরি ইম্পর্টেন্ট নিয়ে আল্লাহ যেখানে কথা বলেছেন যে আল্লাহর নবী সর্বশেষ নবী সর্বশেষ রসুল এই সম্পর্কে আলোচনা আমাদের আসুন আয়াতখানাকে তেলাওয়াত করি তারপরে আমরা আলোচনার দিকে যাই সমিল্ রহমানি রাহি ম কন মোহমদিমজালি কোম ও কি রসুল্লাহি খে وَكَانَ اللَّهُ بِكُلِّ বিকুল عَلِيمًا